যাই হোক আসাদ উদ্দেশ্য এইটাই বলার উদ্দেশ্য ইমান কি জিনিস যখন এক মহিলাকে নিয়ে আসছে ফুটান্ত তৈলের মধ্যে জ্বালাবে ইমান সার ইমান একটু কেমন কেমন যেন ভাব পয়দা অমনি আল্লাহ রবীন্দিন ওই বাচ্চার মুখের মধ্যে জমান দিয়া দিছে বাচ্চা বলছে আম্মু বিচলিত হয়েও না দুর্বল হয়েও না আমি তো আনন্দের পরীক্ষা দেয়া হয় অনেকের মধ্যে ইমান থাকবে না শুধু তাই নয় যদি মুরিদদেরকে একটু পরীক্ষা নেওয়া হয় মুড়িদগিরি ছাড়িয়ে সবাই চলে আসে অনেকেই চলিয়া যায় একটু ধাবার দিলে রাগ করলে দেখছি সহ্য করতে পারে না আমি খুব রাগ করলে দেখছি এর দ্বারা কাজ হয় না আমিনু কামা আমান আমিনু ইমান্ন আমাকে বলেন তো এই নাচের দ্বারা উদ্দেশ্য যদি আগেকার খ্রিস্টান মুসলমান হয় তাহলে তো খ্রিস্টান হওয়া জরুরি হয়ে পড়ে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 আপনি বিদেশ থেকে আসেন বায়ার মাল নিবেন এক কোটি পিস টুপি নিবেন এই যে দেখেন টুপি স্যাম্পল এই এই স্যাম্পল নেন দস্তকাত করেন আপনি এক পিস দেন আমাকে এক পিস নেন আপনি এক পিস নেন আমাকে এক পিস দেন দুইজনে দস্তকাত করছে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 আমি বললাম অনেক গার্মেন্টসে গিয়ে এতগুলি পড়ে আছে কেন তাহলে এই সিলাইটা ওরা যেইভাবে দেওয়ার জন্য বলছিল আমি সেইভাবে সেলাই শুধু সিলাই বায়াররা যেইভাবে সেলাই দেওয়ার কথা না। কেউ সুতা পারবেন না। কিন্তু বায়া দুই সুতা বাড়ে নাই সে এক সুতা বলছিল কিন্তু তার স্যাম্পলের সাথে মিলে নাই এজন্য আমার এক কোটি পিস সমস্ত রিজেক্ট করে দিছে মাল গ্রহণ করা হবে স্যাম্পলের সাথে মিলবে না প্রায় আল্লাহাদ ইমানের স্যাম্পল দিয়া দিছে আমি কেয়ামতের ময়দানে তোদের ইমানের নামে চলে যাবে মিলা তারমানকে মজবুত করতে হবে তুমি ইচ্ছা মতো নিজে ইচ্ছা করলি ইমান আনলে সেই কাজ হবে না তুমি নিজে বাবু ডাঙ্গিস ইমান শাহবাদী ইমানের মতো আনতে হবে আর শাহবাদী ইমান কেমন মজবুত ছিল কেমন ছিল আল্লাহ আকবর মজবুত করার জন্য বসা নবী আলাই তখন দরবারে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 খারাপ চেহারা জান্নাতে যেতে কোনো বাধা দিবে না বাধা হবে না এই ব্যক্তি বলে সামনে বসা আছে এবং যারা নাই এরকম অনেকের কাছি আমি বিবাহর প্রস্তাব দিয়েছিলাম কিন্তু আমার চেহারা খারাপ দিই তারা তাদের মেয়েকে আমার কাছে বিবাহ দেয় নেই কিন্তু আমি বনি আসলামের সম্ভ্রান্ত পরিবারের লোক আমার উপরে আমার মামাদের বংশের প্রভাব বেশি পড়ছে মামারা কালো এই প্রভাব যদিও বনি আসলামের আমি সম্ভ্রান্ত পরিবারের নাড়াও খটখট করো এবং বলো তোমার মেয়ের সাথে আল্লাহ নবী আমাকে বিবাহ দিয়া দিয়েছে যাই বলো ওই ব্যক্তি উঠলেন আমর এমনি ওহাবের ঘরে গেলেন করলেন, সালাম দিলেন তারা মনে করছে কিন্তু তার চেহারা দেখে তারা একটু কেমন বিতি সে আগের মতো মেজাজ নেই দরজা খোলার আগে যে স্বর ছিল তার চেহারা দেখে সেই স্বর গেছে আমর এমনি ওহাবের এক সুন্দরী সুস্ত্রী আকর্ষণীয় মেয়ে ছিল আল্লাহ বিবাহ দিয়ে দিচ্ছে ঘাট ধরে আমার যা এখান থেকে আমার বাপ এখান থেকে ও ব্যক্তি সরাসরি নবী আলাই সালামের দরবারে আসছে আইসা বলছি নবী আল্লাহ কাজ তো হয় নাই বরং অপমান আব্বা আব্বাজান আপনি কি করলেন ওহির মাধ্যমে আপনার জিল্লা অপমানিত হওয়ার আগে দৌড়ে গেলাম নবীন কাসেম আপচান ক্ষমা প্রার্থনা করেন এবং আব্বাজান শুনেন। যেই বিবাহ আল্লাহ আল্লাহ রসুল রাজি আপনার রাজি হন অথবা নাই হন আমি সেই বিয়ে আল্লাহর প্রত্যাখ্যান করব না দুনিয়া কয় দিনের ওই ব্যক্তি দৌড়ে আসতেন নবী আল্লাহ সাল্লামকে সালাম করলেন নবী আল্লাহ সাল্লাহ বললেন তুমি কি আল্লাহর নবীর বিবাহ কে প্রত্যাখ্যান করছো প্রমাণিত হয়ে গেল লোকটা সত্য কথা বলছে আমার কোনো আপত্তি নাই নবীসালাম বলেন যাও তোমার বিবাহের মহর সয় সাম সারশো দেরহাম নিয়ে তুমি স্ত্রীরাম বললেন যাও তোমার মোহরের জিম্মার আলী সালমান ফারসি এবং ওসমান গানি তারা প্রত্যেকেই তোমাকে দুইশো দেড়হাম করে দিবে খুশি মহর টাকা যা ছিল তার অনেক বেশি কেনাকাটা খুব সুন্দর হবে বাজারের মধ্যে বাজার করতে ছিলেন বাজার করবেন স্ত্রীর জন্য গহনা কিনবেন শাড়ি কিনবেন সুন্দর সুন্দর জিনিস কিনবেন যেহেতু টাকা অনেক বেশি অনেক টাকা কিনবেন করতেছেন। বাজার ঘুরতেছেন দেখতেছেন করতেছেন। এর মধ্যে এক আহ্বানকারী আহ্বান করতেছে আল্লাহ নবীর থেকে ঘোষণা এর ঘোষণা জমিনের মালিক নেতা দুনিয়ার মালিক তোমার নবীর তরফ থেকে জেহাদের ঘোষণা চলে আসছে আহ্বান চলে আসছে আমি আমার এই অর্থ আমার বিভির পিছনে আর খরচ করতে চাই না আমি যুদ্ধের পিছনে খরচ করতে চাই আমি জেহাদের জন্য কেন যুদ্ধের সরঞ্জামাদি কেন স্ত্রীর জন্য সুসজ্জা করানোর সময় সুযোগ নাই তলোয়ার কেন ঢাল ঘোড়া কিনিয়া সমস্ত যুদ্ধের পোশাক পরিধান করে শুধু চক্ষু বের করা আছে আর কিছু নাই সমৃদ্ধিদের বাহরাইন থেকে বা সিরিয়ার থেকে আমাদের ধর্ম সম্পর্কে জানার জন্য ব্যক্তি আসছে আর এখন আমাদের যুদ্ধের সাথে সঠিক হওয়ার জন্য সে আমাদের সাথে প্রস্তুতি গ্রহণ করতে অসুবিধা কি বাধা দিও না চলছে যুদ্ধ চলছে যুদ্ধে বলছে কে সাদ তাহলে হা ইয়া নবীল আমি সাদ ইয়া নোয়া করলাম তোমার সফল হোক ঘোড়া নিচে পড়ে গেছে তিনি নামলেন মাজার মধ্যে কোমরের মধ্যে ভালো মতো কাপড় বেঁধে নিলেন যুদ্ধ শুরু করলেন হঠাৎ আহ্বানকারী ব্যক্তি তার মাথাকে তার কোন নিজের হাত দিয়া চেহারার থেকে দুলাবলি সব মুচিয়া দিতে এরকম চেহারা দুলাবলি সব মুচতেছে এরপর একটু পরে হাসলেন এরপর তার চেহারা তিনি ঘুরাই নিলেন এবং তিনি বলছেন আলহামদুলিল্লাহ সাদ হাউসে পুসা গেছে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 যার উভয় ব্যক্তি উহান থেকে হাউসের কাউসার থেকে এক পেলা পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর পানির ভিপাসা লাগবে না বললেন দেখো লুবাবা সাদের বিরোধ বেতন আমি কে যাবে। তার উচ্চ মাকাম দেখে আমি হেসে ফেলছি আল্লাবাদ তাকে এত উচ্চ মাকাম দান করছেন এই আমি হেসে ফেলছি নবী আল্লাহ চেহারা ঘুরালেন কেন আমি দেখলাম সাতকে কে রিসিপশন জানাবার জন্য এবং তাদের আকর্ষণীয় চেহারা নিয়ে সাঁতকে রিসিপশন জানাবার জন্য আসতেছিল তাদেরকে দেখে আমার চেহারাকে ঘুরে এই হলো সাহাবা সাহাবাদের ত্যাগ শাহবাদের মোহাব্ব আল্লাহর নবিক্ ওই মেয়ের অবস্থা কি দেখেন আল্লাহর যে বিবাহের আমিও সেই বিবাহের আর বর্তমান আমাদের মেয়েদের অবস্থা কি বর্তমান আমাদের বাবাদের অবস্থা কি ইমান আনতে হবে শাহবাদের ইমানের মতো তো হবে শাহাবাদের তো আলী রবি ফারমান নবী আরাই সালাম যখন আনসার এবং মহাজরিদের মধ্যে বন্ধনে আবদ্ধ করতে ভাই তখন নবী আলাই সাইদিন আব্দুর রহমান এবং সালাবার আদি আল্লাহ তার মধ্যে সালাবার মধ্যে ভাই হিসাবে আবদ্ধ করলেন দুজনকে ভাই বানজুকে চলে গেলেন তার ধর্মবাইকে রেখে তার ধর্মবাই সাইদ রাজি আল্লাহু তানুর বাড়ির পরিবার পরিজনের ব্যস্ত খ্যাত করতেন থেকে আসতেন একদিন তিনি যখন পানি অথবা লাকড়ি বোঝাই করে নিয়ে আসছেন পর্দার বাহিরে হঠাৎ শয়তান তাকে অসহা দিছে তুমি কি দেখছো পর্দার মধ্যে কি আছে পর্দার মধ্যে কি আছে তুমি কি দেখছো রাজি পর্দা যখন উঠালেন সাইদ স্ত্রী খুবই সুন্দরী সুচিরি ছিল তাকে দেখে ধৈর্য ধারণ করতে পারলেন না তিনি তাকে গিয়ে স্পর্শ করলেন অমনি স্ত্রী বললেন তুমি তোমার ভাই হেরেমের ইজাত কে রক্ষা করতে পারলে না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 তবুকে যুদ্ধ থেকে ফেরার পরে সবাই সবার সাথে দেখা করার জন্য আসে কিন্তু তার সাথে দেখা করার জন্য বাড়িতে গেলেন। গিয়া স্ত্রী কে বললেন আমার ভাই কোথায় সে তো আপনার হেরেমের ইজাত রক্ষা করতে পারে নাই সে তো পাহাড়ে চলে গেছে চিল্লাইতেছে সে তো এই কাজ করছে সে তার ভাই খুঁজে গেলেন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 যেরকম হাত পায় সিকাল বেদে মালিকের কাছে যদি আমাকে হাত পায়ে সিকাল বেদে আমাকে নিয়ে যেতে পারেন তাহলে আমি যাব। তাই করা হলো তার মেয়ে ছিল খামসানা খামসানা রবি তালা আসলেন এবং তাকে টানতে টানতে উমারের দরজা নিয়ে গেছেন সমস্ত ঘটনা শোনার পরে বলছে মনে চাই তোমাকে তিনি তাকে ভাগাইয়া দিলেন চলে গেছেন তাকে দেখে বললেন তুমি আমার দরজার থেকে চলে যাও আমি না তোমার গজবের মধ্যে নিয়ে গেলেন জনাব মোহাম্মদ রসুল আলি সালামের দরবারে ভাবছিলাম মাফ করে নাই বক্কার মাফ করবে আউ বকার যেহেতু করে নাই কোন মাফি এখান থেকে চলে যাও খামসান বললেন আব্বা জান আল্লাহর রসুল আপনাকে কবুল না করে মুসলমানরা আপনাকে কবুল না করে তা আমি আমি আপনাকে বাপ হিসাবে পরিচয় দেবো না আল্লাহর কাছে মাফ চানার বলেন মাওনা হে তুমি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করছি আমাকে মাফ করে দাও সারা রাত্র শেষ করে কাঁদতে থাকেন আর চিল্লাতে থাকেন এর মধ্যে আল্লাহ করলেন এবং বললেন সালাম পুছাইলেন এবং বললেন ইয়া নবী আল্লাহ আল্লাহা প্রস্তুত আসমান জমিন কে সৃষ্টি করছে নবী আলাই সাল্লাম বললেন আসমান জমিন গোটা মাহলুকাত আমাকে আপনি শুনে নেন যে ব্যক্তিকে আপনি আল্লাপ করে আমাকে আশ্রয় দেয় নাই মাফ করে নাই ভাবছিলাম তোমার নবী আমাকে মাফ করবেন আশ্রয় দিবেন। তোমার নবী আমাকে মাফ করেন এখন তোমার দরবারে হাজির হয়ে গেছি। আপনাদের কার কাছে যাব কার কাছে মাপ যাব তোমার রহমান কি শেষ হয়ে গেছে তোমার মাত্রা কি শেষ হয়ে গেছে তোমার ক্ষমার দরজা কি বন্ধ হয়ে গেছে মজদিসে বললেন কারা আছে আমার কাছে নিয়ে আসতে পারো ক্রোমার দাঁড়ায় গেছেন আমরা তাকে নিয়ে আসব।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 জাহান নাম থেকে ভাগনেওয়ালা ব্যক্তিকে খুঁজ করতে আসছেন নাকি হ্যাঁ সেই ব্যক্তিকে খুজ করতে আসছে কলে অ সেই ব্যক্তি সন্ধ্যে পরে গাছের নিচে আসিয়ে করে করে পরে সালমান শুধু বলে হায় অফুসব মাফ করে দাও হাজার সালমান্লাহ আলী রাজি আল্লাহ তেমন তাদেরকে গিয়ে সুসংবাদ জানালেন সালাম জানালেন সুসংবাদ শুনিয়াই বললেন ভাই আগে বলেন আমার প্রিয় ব্যক্তি নবী কেমন আছে আমরা হইলা কি হইতাম বলেন তো থো তোর পীর থো তোর উস্তাদ উস্তাদের অভাব আছে পীরের অভাব আছে বাদ দে কাছে না গেলে কি হবে আল্লাহ নবী কেমন আছে তখন তারা বললেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তুমি চলো আলির ফরমান আমরা যখন তাকিয়ে নিয়ে আসছি তখন ফজরের নামাজ বেলালে কামত দিয়া দিছে নামাজ শুরু হয়ে গেছে আমরা পিছনের কাছে যখন নবী দাঁড়ালাম সাল নামাজের মধ্যে পড়লেন আল্লাহ কুমু আল্ক দুনিয়ার প্রাচার্য তোমাদেরকে দিলেন দিলেন যখন নবী আল্লাহ পড়লেন হাত এই অবস্থায় তোমরা কবরে পুষিয়া যাও সালাম ফিরাবার পরে নবী আল্লাহ সালাত রাজি আল্লাহ বললেন সাহাবার চেহারার উপর পানির ছিটা মারো সালমান রি আল্লাহ বলেন বিদায় হয়ে গেছে আর বললেন তাকে কামুন ঢাকিয়া দাও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 আমার ভাই নাই মা নাই বোন নাই সিলে শুধু আপনি আপনিও নাই মনে দূরিয়া তার আমার কেউ আমার নবী আমি দয়ার নবী মেহেরবার বলছেন খালসানা তুমি কি চাও আমি তোমার বাবা বোন হবে তুমি কি চাও আমি তোমার আমি তোমার বাবা হবো ফাতে মাতামার বোন হবে জান্নাতুর বাঁকির মধ্যে যখন তাকে দাবন করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তিনিও পিছনে পিছনে হাঁটতে বললেন ইয়া নিয়া আমার বাপ মা আপনার উপর কোরবান হোক শাহলা বা পিছনে হাঁটতে যখন আপনাকে দেখছি আমি তখন দেখলাম আপনি দুই বৃদ্ধাঙ্গুলি বর্বর ভর দিয়ে হাঁটতেছেন কেন আমার সাল আবার জানা যায় এই পরিমান পাও রাখতে বাটির মধ্যে পাও রাখতে হচ্ছে اغفروا لجنوبهم ومن يغفر الظروب إلا الله